लज्जारे तरजाटा खुले एज्जा सरम ऐडे चाहिए এবারে লজ্জা সরম চেড়ে দিয়ে আসল কথা বলতে চাই গালফুলিহি লজ্জা সরম চেড়ে দিয়ে আসলে লজ্জা সরম চড়ে দিয়ে আসলে কথা বলতে চাই গুসা হয়ে গাল আর কোন লাভ নাই গুসা হয়ে আর কোনো লাভ নাই কেমন করে বলব আমার দেশটা ভালো নয় দুচক যদি খোলো পাবে দেশের পরিচয় কেমন করে বলব আমার দেশটা যদি খোলো পাবে দেশের পরিচয় আবার বুদ্ধিজীবী আবার বুদ্ধিজীবী বুদ্ধি বেচে ইসলামের বিরুদ্ধে যাইসা হয়ে গালগুলিয়ে আর কোনো লাভ নাই গুসা হয়ে আর কোন দি আসলে দি আসল কথা বলতে চাই গাল কুলিয়ে আর কোনো লগ্নাই গুসা হয়ে গাল কুলিয়ে আর কোনো ভিতর দিকে গাছ কাটে বায়ু পরে দেয় পানি ওরা সবাই ওই বিদেশি দালালা আমরা ভিতর দিকে আমরা কাটে আবার আবার দালালিতে বেগুসা বসেছে আবার দালালিতে বেগুসমাছি বসেছে না ডায় গুসা হয়ে গালিয়ে আর কোন গুসা হয়ে আর কোন গুসা হয়ে গাল তুলি আর কোনো লব নাই গুসা হয়ে গাল তুলি আর কোন লাভ নাই প্রি মাই চলা ফেরা যুবক যুবতী এভাবে যদি দেশটা চলে হবে যুবক যুবতী এভাবে যদি দেশটা চলে হবে কোন গতি আবার পার্কে বসে আবার পার্কে বসে হাতে ধরে কেমন বাদাম সবাই আবার পার্কে বসে হাতে ধরে কেমন ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই এবার ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই গুসা খেয়ে গাল আর কোনো নাই গুসা খেয়ে গাল আর কোনো शीखांगुन जेम हो प्रेमर कारखाना बी चेड़े आज अस्त्रे कर बागाना शीखांगुन जेम हो प्रेमेर कारखाना बोई चेड़े आज अस्त्रे कर बागाना अबरे प्रेमे ने शाय আবার প্রেমের নেশায় ঘুরে লেখা লেখাপড়ার খবর নাই প্রেমের নেশায় ঘুরে লেখা পড়ার খবর নাই আর লজ্জা সরম চেড়ে দিয়ে আসল কথা বলতে চাই এ লজ্জা সরম চেড়ে দিয়ে আসল কথা বলতে চাই গুসা হয়ে গাল তুলি আর কোন গাল তুলিয়ে আর কোনো লাভ বাংলাদেশে এই ভন্ডামি চলবে কত আর কবরে লাল মশা রিদি বানাই যে মাজার আবার ভন্ড বাবা আবার ভন্ড বাবার কদম ধরে সিদ্ধা দিয়া চুমা খাই আবার ভন্ড বাবার কদম ধরে সিদ্ধা দিয়া চুমা খায় গুসা হজে গাল তুলিয়ে নাই গুসা হাল তুলি আর কোন দিয়ে আসল কথা বলতে চাই আবার লজ্জা সরম চেড়ে দিয়ে আসল কথা বলতে চাই গুসা হয়ে গাল তুলিয়ে আর কোনো লম নাই গুসা হয়ে গাল তুলি গে আর কোনো লম নাই দিন দুপুরে রাস্তাঘাটে হচ্ছে আবার প্রশাসনে জানলে তবে ওই পুলিশের চাকরি নাই প্রশাসনে জানলে তবে ওই পুলিশের চাকরি নাই কালকুলি আর কোনো লাগ নাই গুসা হয়ে গালিয়ে আর কোনো লব নাই হচ্ছে আর কোনো লব নাই গুসা হয়ে গাল তুলিয়ে আর কোনো নাই গুসা হয়ে গাল তুলিয়ে আর কোনো লব নাই গুসা হয়ে গাল তুলিয়ে আর কোনো লব নাই